আমরা ইব্রাহিম আল ইসাল্লামের আলোচনায় কেন গিয়েছি যে যিনি আসলে আমাদের তো উদ্দেশ্য হল সিরাতুল নবী নবী মোহাম্মদুর রাসুল্লাহ সালি ওয়া জিন্দিগি সিরাতে পাখে আলোচনা করা এক নম্বর হচ্ছে যে তিনি তো ওনার পূর্বপুরুষ রসুল্লা বংশ ওনার থেকে এসেছে এবং তিনি এক বলেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আমি হচ্ছি দাওয়াত আবি ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ সাল্লাম যে জয়া করেছেন আল্লাহ তাল্লাহ কাছে এদের মধ্যে এমন নবী পাঠান যে তাদেরকে আল্লাহ কোরআন তেলাও করে শোনাবে তাদেরকে পবিত্র দিকে নিয়ে আসবে তাহিদের নিয়ে আসবে শরে থেকে মুক্ত করে এই দোয়ার ফল হচ্ছে আমি এছাড়া ইব্রাহিম আলাই আল্লাহ একটা উম্মত বলেছেন কেনা হানিফা তিনি নিজেই একটা উম্মত মানে একটা জাতির মত উম্মতের অর্থ অবশ্য এখানে তফসিল বলেছেন আল ইমামি ইম্ন যিনি মানুষকে কল্যাণের দিকে নিয়ে এসেছেন সেই ইমাম হিসাবে ওনাকে উম্বা শব্দ ব্যবহার করা হয়েছে এরপরে আমরা ওইখানে যে শিক্ষাগুলো পাই এক নম্বর শিক্ষা হল ইরাক থেকে যখন তিনি আসলেন মানুষ যদি দিনের পথে মজবুত হয়ে টিকে থাকে তার আল্লাহ তালা তাকে সাহায্য করেন তার প্রমাণ তিনি আগুনে ফেলে দেওয়া হলো কিন্তু আল্লাহ তালা ওনাকে রক্ষা করলেন দুই নম্বর দিনই কাজ যাদের মিশন তারা দিনই কাজকে থামায় না যেখানে সুবিধা হয়নি প্রয়োজন হিজরত করতে হবে এই জন্য হয়ে ফিলিস্তিন এখনো তো হিজরত করতে হয় আমাদের বাড়ির পাশে রোহিঙ্গাদেরকে শুধু ইসলামের কারণেই তাদেরকে আজকে হিজরত করতে হয়েছে কি করুণ তাদের উপরে নির্যাতন নেমে এসেছে দিনকে টিকিয়ে রাখার জন্য এরকম পরিস্থিতি কোন দেশে যখন আসে তখন তাদের প্রতি হিজরত করা কিন্তু ফরজ হয়ে যায় কাজে এই যে রোহিঙ্গারা আমাদের দেশে এসেছে এটা আমাদের দেশের জন্য একটা তৈরি হয়ে গেছে। এই কথা মুখে উচ্চারণ করা মুসলমানের জন্য যায় আছে না তারা তাদের ফরজ দায়িত্ব পালন করতে এসেছেন যাদের যান বাঁচানোর জন্য ইজ্জত বাঁচানোর জন্য দিনকে রক্ষা করার জন্য সেখান থেকে এই মুহূর্তে কোন উপায় যদি না তাকে হিজরত করে আসা তাদের জন্য ফরজ হয়ে গেছে আর যারা আনসার হবে যারা তাদের উপরে এই জিনিসটা এইগুলো একটা শিক্ষা এরপরে আসে যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বসে থাকেনি তিনি ফিলিস্তিন থেকে আবার মিশরে গিয়েছেন সেটাও একটা শিক্ষা যে দাওয়াতি কাজের জন্য যাদেরকে আল্লাহ তালা পয়দা করেছেন তাদেরকে দেশ বিদেশে গিয়ে দিনে কাজ করতে হবে এখানে আমরা চলে এসেছি আমাদের জন্য একটা সুযোগ হয়েছে যে এখানে আমরা দিনই কাজ করতে পারি আমাদেরকে দিনী কাজের জন্য প্লান করে হিজত করা লাগেনি আমরা এসেছি দিনই কাজের সুযোগ হয়েছে আমরা সেই কাজ করা উচিত এরপরে দেখেন উনি তো শুধু নন ওনার স্ত্রী সারা রাজি আল্লাহ আনহা কি মুসিবতে পড়ে গিয়েছিলেন এত সচি সাধবী নারী তার উপরে লোলুপ দৃষ্টি পড়েছে কিন্তু তিনি আল্লাহ করলেন আল্লাহ করলেন এই আশা এই কনফিডেন্স আমাদের থাকা উচিত এরপরে ইসমাইল আলহ ইসলাম তিনি কি পরীক্ষা পাশ করেছিলেন আল্লাহতলা এই সন্তানকে প্রথম সন্তানকে জীবনে পাওয়া কেবল বড় হয়েছে টিন শুরু এই সময় আল্লাহ তালা হুকুম দিলেন তাকে জবাই করি করে দাও আর সেই কোরবানি করতে তিনি যখন শেয়ার করলেন যে বাবা তুমি কি মনে করো আমাকে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন বাবাও জানেন ছেলেও জানেন আল্লাহর স্বপ্ন মানি ওয়াহি নির্দেশ তখন তিনি কি বলেন ইসমাইল আলসান আব্বা আপনি কার্যকরী করেন আল্লাহর হুকুম আপনি পাবেন আমি সবরের সাথে সেটাকে মেনে নিয়েছি আপনি কোন জীবনে এভাবে পরীক্ষা নিরীক্ষা যখন আসে তখন তারা আল্লাহ তালা যদি কোন কঠিন পরিস্থিতিতে ফেলে দেয় তখন তারা সেটাকে অ্যাকসেপ্ট করে ফেলে যে কিভাবে আল্লাহ তালার কাছে আমরা পাশ করব সেই চিন্তায় তারা থাকে ইব্রাহিম আল্লাহামের সঙ্গে নবী করিম সালাম এবং এই উম্মাতে আরো সম্পর্ক আছে আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন সুরা আলহাজের নম্বর আয়াতে মিল্লাতা মিল্লিম ইব্রাহিম হুয়া মুসলিম তোমাদের হে মুসলিম উম্মা এই এই তোমাদের যে দিন ইসলাম এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের মিল্ল ইব্রাহিমের দিন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তিনি তোমাদেরকে মুসলিম এই শব্দটি নামকে এভাবে দিয়েছেন এখন মুসলিম তো আদম আলাহাম মুসলিম ছিলেন নুহা আলাহিস মুসলিম ছিলেন এবং তাদের উম্মা ইব্রাহিম কিভাবে দিলেন এটা অর্থটা কি মুসলিম যে আল্লাহর হুকুমকে মেনে নেয় এখন এরকম আরো অনেক শব্দ আরবিতে আছে মু আল্লাহর হুকুম মানে এরকম অনেক শব্দ আসতে পারে কিন্তু পরিচয় আইডেন্টি হিসাবে জাতি হিসাবে উম্মত হিসাবে তিনি মুসলিমটাকে এই টার্মিনোলজিটাকে ব্যবহার করেছেন এই পরিভেষাটাকে তিনি অ্যাপ্লাই করেছেন এই উম্মতের পরিচয় হিসাবে আইডেন্টি হিসেবে কিন্তু আমাদের অনেক আমরা মোমেন আমরা মু আমরা সলে এরকম শব্দ চলে কিন্তু কিন্তু এই উম্মতের পরিচয়ে এক নম্বর কোনটা এই উম্মতকে রেফার করতে হলে মুসলিম এটা আসছে ইব্রাহিম আল্লাহ সালাম এইটা এই শব্দটাকে পছন্দ করেছেন যেটা আজকে আমাদের জাতিগত পরিচয় হয়ে গেছে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন এই নামকরণও তিনি করেছেন কাজে আমাদের সঙ্গে আই নবীর সঙ্গে ইব্রাহিম আলাহালের সম্পর্ক বহুদিক থেকে আমরা যখন হজে যাই সেখানে আল্লাহ আমাদেরকে কি বলেছেন বত্তা খেদুমি মাকামি ইব্রাহিমা মুসল্লা তোমরা ইব্রাহিম সালাম যেখানে দাঁড়িয়ে যে পাথর উপরে দাঁড়িয়ে কাবা ঘরের দেওয়াল নির্মাণ করতেন সেটা ওই সেই জায়গাটা যেখানে রাখা হয়েছে এই এরিয়াটাকে বলা হয় মাকাম ইব্রাহিম ইব্রাহিমের জায়গা ইব্রাহিমের কেয়াম করার জায়গা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা যে পাথরের উপর তিনি দাঁড়িয়েছিলেন সেই মাকাম ইব্রাহিম সেখানে আমরা তাওয়াফের পরে দুই রাকাত নামাজ পড়ার কথা তবে যদি মাতাফ ভর্তি হয়ে যায় সেখানে এই দুই ডাকাত নামাজ পড়া না যায় তাহলে বাই তুলার যে কোনো জায়গায় পড়লেই আদায় হয়ে যাবে মানুষকে তাওয়াফে ডিস্টার্ব করে জাহেলদের মত এই সেইখানে জোর করে নামাজ পড়ার জন্য আল্লাহ তালা হুকুমটা দেননি সুবিধা হলে পড়ব না হলে যে কোনো জায়গায় পড়লেই তাওয়াফের সালাত আদায় হয়ে যাবে এরপরে ইব্রাহিম ঘটনার মধ্যে আজকে আমরা যে বিষয়ের দিকে নতুন আলোচনায় যাবো যে এই কাবা শরীফে আশেপাশে যিনি ইব্রাহিম আলহ সালাম তহিদ প্রতিষ্ঠা করতে আসলেন সেই জায়গার মধ্যে এত সেরে কামনে আসলো এই ঘটনার দিকে আমরা যাবো তার আগে এই প্রসঙ্গে আল্লাহ তাল কাছে তিনি দোয়া করলেন যখন ইব্রাহিম বলেছিলেন হে রব এই শহরকে আপনি নিরাপত্তা শহর বানিয়ে দিন নিরাপত্তা এখানে খুন যুদ্ধ যুদ্ধবিগ্রহ কিছুই হতে পারবে না অজনুবনী আর আল্লাহ আমাকে আপনি হেফাজত করুন আমাকে বাঁচিয়ে দিন ও বা নিয়া এবং আমার সন্তান সন্ততিদেরকে বাঁচিয়ে দিন আন্না আবুদাল আসনাম আমরা যেন কেউ মূর্তি পূজার দিকে না যাই রাহু আল্লাহ এই মূর্তিগুলো অনেক মানুষকে গোমরা করেছে মূর্তির মানুষের কাছে কাছে গিয়ে গোমরা করার কোন শক্তি আছে নাকি অর্থাৎ মূর্তির উসিলায় মানুষ প্রচুর এই গুনার মধ্যে গমরাহিতে চলে গিয়েছে নুহা আলাহিসাল্লামের জামানায় এর পর থেকে এই যে কিভাবে নুহা আলহ সালাম আগেই আদম আলাহামের শিক্ষা থেকে দূরে গিয়ে লোকেরা কি করে ফেলল বিভিন্ন রকমের মূর্তি জোগাড় করে ফেললো এই মূর্তিগুলোর ইতিহাস একসময় এই মূর্তির অরিজিনাল মানুষগুলো ছিল বড় আল ওয়ালিউল্লা এদেরকে আস্তে আস্তে মানুষ কি এক পর্যায়ে তাদের মূর্তি বানিয়ে পূজা করা শুরু করে দিল তো এই যে মূর্তি মানুষের মধ্যে অনেক বিভ্রান্তির কারণ হয়ে গেল আল্লাহ আপনি এই মানুষগুলোকে আমার রেখে যাওয়া এই সন্তান সন্ততি এবং এই এই শহরের লোকগুলোকে আপনি মূর্তি পূজা থেকে আল্লাহ রক্ষা করেন যে আমাকে অনুসরণ করে এটাও সেদের উপরে থাকে আল্লাহ সে তো আমার অন্তর্ভুক্ত হবে তার জন্য তো সুখবর আর কেউ যদি না আশা করছি আপনি তো গাফুর এবং রাহিম কেউ ভুল করে ফেললে আপনি তাকে মাফ করে দিয়ে ইব্রাহিম আল্লাহ আরো দোয়া করেন অনেক দোয়া করেছেন কোরআন পাখি ওনার দোয়া ভর্তি প্রচুর দোয়া করেছেন তার মধ্যে অন্যতম একটা জবাব ছিল সুরাল তখন তিনি বললেন যে হে আল্লাহ আপনি আমাকে ইমাম বানিয়ে দেন ইমাম বানানোর এত হর শখ হল নাকি এটার থেকে প্রশ্ন করতে পারেন ইমাম অর্থটা কি সেটা আরেকটি আয়াত থেকে সুরাল ফোরকানে আমাদের সন্তান সন্ততির জন্য আমরা দোয়া করি যখন আল্লাহ তালা একটা সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন হে আল্লাহ আমাদের স্বামী স্ত্রী এবং আমাদের সন্তান সন্ততি সবাইকে চক্ষু হওয়ার কারণ বানিয়ে দিন তাদেরকে দেখলে আমাদের চক্ষু জড়িয়ে যায় এত ভালো দিনদার নেককা নাকি নাদুস নুদুস খুব স্বাস্থ্য হয়ে যায় এটা দেখলে খুব ভালো লাগে না যে আমাদের ছেলে পেলে স্ত্রী পরিবার যেন তারা এত সুন্দর দিনদার সুন্দর আখলা চরিত্র যাদেরকে দেখলে আমাদের মনটা জুড়িয়ে যায় এমন সন্তান সন্ততি স্বামী স্ত্রী আমাদেরকে দান করুন আল্লাহ আলী মোত্তাক ইমা মা আর আল্লাহ আমাদেরকে মোত্তাকিদের ইমাম বানিয়ে দিন এই ইমামের অর্থ হচ্ছে তালিমের মধ্যে আসতে হলে সবার আগে চলে আসতে পারি যত কাছে বসতে পারি এইভাবে কাজে আমাদেরকে সামনে রাখেন ফ্রন্ট লাইনে রাখেন পেছনে পেছনে পড়ে থাকে কিছু লোক ভালো ছাত্র যারা স্কুল কলেজে মাদ্রাসায় তারা কোন টেবি বসে থাকে সামনে বসতে হবে তিনি এইটার দোয়া করেছেন আমরাও সেটার দোয়া করি আমাদেরকে ইমাম বানিয়ে দেন সবাই ইমাম হয়ে গেলে মুসলিপ পাবন করি তো অর্থ হচ্ছে যে আমাদেরকে সামনে দিন কাজে নিয়ে যান ইব্রাহিম আল্লাহ সাল্লাম এইরকমই দোয়া করেছে যে আমি দিনই কাজে আমাকে একদম ফ্রন্ট লাইনে রাখেন তা আল্লাহ বলে দিলেন এখানে অবশ্যই আল্লাহর হুকুম এখানে অবশ্য আল্লাহ তালা ওনাকে বলেছেন যে আমি তোমাকে লোকদের জন্য ইমাম বানিয়ে দেব এই ইমামের অর্থ হলো ঠিকই ও অনুভূত দান করবেন লিডার যিনি লোকদেরকে দিনের দিকে নিয়ে আসবেন এখানে ইমামের আরেকটি অর্থ ওনাকে দায়িত্ব দেওয়া হবে এই মানুষকে দিনের দিকে আনার জন্য এবং পজিশন দেওয়া হবে সম্মান দেওয়া হবে তো তিনি দোয়া করলেন আল্লাহ আমার গ্যাতে সন্তান সন্তদের মধ্যে থেকে ও অনেককে ইমাম বানিয়ে দেন তা আল্লাহ দিয়েছেন সবাইকে আবার দেবেন না ওনা গোষ্ঠী দুইটি ধারা একটি ধারা ইসমাইল আলহালামের আরেকটি ধারা ইসহাক আলাহিসের পরবর্তী পর্যায়ে যত নবী দুনিয়াতে এসেছে সবাই ইব্রাহিম আলাহামের বংশ থেকে এসেছে ইসহাক আলাহামের ধারা থেকে আসছে অনেক বনি ইসরা আলাইসালাম দাউদ আলাইসালাম সালাম আলাই সালাম ইউসু আলাইস্লাম ইয়াকুব আলাইসালাম হিউজ লিস্ট তো সবাই ইমা হয়েছে এটা আল্লাহ কবুল করেছেন আর ইসমাইল আলহামের ধারা থেকে কে এসেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাম মাত্র একজন এসেছেন আর সেই একজন কোনজন আলাইসালাম আর না দাওয়াত ইব্রাহিম ইব্রাহিম আলাহালাম আমার পিতা যে দোয়া করেছিলেন তার রেজাল্ট হচ্ছে আমি আমাকে আল্লাহ ধারা থেকে পাঠিয়েছেন এখন ইব্রাহিম সবাইকে আর এই পজিশন দেবেন না আল্লাহ আগামী বংশধর যারা রালিম হবে তাদেরকে আমি এই পজিশন দেব না সেরক করবে আর তাকে নবী বানাবেন নাকি আল্লাহ তালা তাহলে আল্লাহ এখানে ইঙ্গিত করেছেন যে ওনার গোষ্ঠীর মধ্যে দেখা যায় কিছু এরকম আসবে এদে পাওয়া গেল এখন এত ভালো পিটা এত ভালো গোষ্ঠী দাদু নবী প্রথমে ইব্রাহিম আলাহাম তারপরে ইসমাইল আলাহালাম তারা কেমনি এত সেরেক করলো এদের কাহিনী এবার শোনেন কিভাবে সেরেকের আবিষ্কার হলো ইসমাইল আলাহ ইসলামের এই শিক্ষা বহুদিন পর্যন্ত চলতে থাকে ওনার গোষ্ঠীর মধ্যে এই তাহিরের ধারা চলতে থাকে হতে হতে এক পর্যায়ে অনেক পরে নবী করিম সালাম আসার বেশ আগে তাদের এক লিডার আসলো তার নাম হচ্ছে রাজত্ব করলো তার ব্যাপারে যেটা আসছে এই লোকটাই দিন ইব্রাহিমকে চেঞ্জ করেছে সেরেক নিয়ে তার কাহিনী হচ্ছে এই ফাইন হুন্না শাহ আল্লাহ আজিমাল মারুফাদা তার সে তার ড্রট আপ হয় সে বড় হয় করাইশ বংশের এই লোকটি অনেক ভালো কাজ ভালো যোগ্যতা ভালো গুণাবলী ডাল খরাত অনেক করত আলা এবং দিনের রক্ষণাবেক্ষণের কাজ বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণের কাজ সবকিছুর জিম্মাদারি তার হাতে ছিল হি ইজ লিডার তা আহাব্বাহ আজিমান এবং তার লিডারশিপ সাংঘাতিক ভাবে হয়ে যা ওয়েল অ্যাকসেপ্টেড লিডার লিডার রাজনৈতিক লিডার শাসন দিনের প্রধান পুরোহিতর কাজ সবকিছু তার হাতে হাত্তা এবং সবাই তার আনুগুত্য স্বীকার করে ফেললো হাত্তা মাল্লা কুহু আলেহ বলে যে আমরা আপনাকে শুধু লিডার না একেবারে বাদশাহ বানিয়ে দেব আপনি আমাদের শাসনকর্তা হয়ে পুরোপুরি মানে একদম কিং হয়ে যাবেন ও সারা মূলক ও মাক্কা ও বেলায় মক্কা রাজনৈতিক এই রাজত্ব এবং এই আল্লাহর ঘরের জিম্মাদারির সারা পজিশন স্ট্যাটাস সব তার হাতে এবং সে যা বলে সবাই শুনে এত মানা তাকে মানে ওদান্ন আন্ন হমিন আকা আবামা ও আফা আব আউলিয়া সবাই মনে করল উনি সবচেয়ে বড় আলেম দিন ইব্রাহিমের আর অনেক বড় অলিয় আল্লাহ এরকম ভাবে লোকেরা তাকে অ্যাকসেপ্ট করা শুরু করে দিল সুম্মা ইন্সা ফার শাম এক পর্যায়ে সে হিজরত মানে ব্যবসা বাণিজ্য বা কোন সেখানে গিয়ে দেখতে পেল আহ সেখানে দেখে তাদের কি সুন্দর সুন্দর মূর্তি আছে ও কত কায়দা করে তারা এগুলো ইবাদত করে তা আমরা তো এগুলো সব মিস করতেছি যে আল্লাহর ইবাদত করি তাকে দেখি হতো না এই মূর্তিগুলো দেখে তার ভিতরে মূর্তির আকর্ষণ পয়দা হয়ে গেল এটাকে খুবই পছন্দ করল আর মনে করলো এই কাজটা জরুরি দিনই কাজ এটা দিনেরই অংশ হিসাবে তার ইতিনান হয়ে গেল কারণ লে আন্না শাহ মাহাল্লা রুসিল কুতুব কারণ এই শাম দেশ ফিলিস্তিন এবং সিরিয়াকে একসঙ্গে এবং জর্ডানকে লেবানানকে সবগুলোকে একসঙ্গে বলা হয় বেলাদুসাম দেশ যে এই শাম দেশে আল্লাহ প্রচুর নবী পাঠিয়েছে এসেছে তাদের এই এই নবীদের দেশ আমাদের কত হাজার বছর আগে এসেছিলেন ইসমাইল আলিয়াল্লাম কত হাজার বছর আগে এসেছিলেন আমরা বোধ তাদের এগুলো মিস করে ফেলেছি এই আমাদের কাছে মূর্তি নাই আর এদের কাছে তো লেটেস্ট নবীরা এসেছিলেন অনেক নবী কাজে এদের দিনটাই হক দিন হবে এখান থেকে সেই মূর্তি পূজার দীক্ষা নিয়ে আসে উপর মক্কামুদ্দিনাওয়ালাদের তুলনায় এদের অবশ্যই দিনই জ্ঞান অনেক বেশি তারা আখেরি নবীদেরকে লেটেস্ট নবীদেরকে পেয়েছেন কাজে তারা যেটা করেন সেটাই ঠিক দিন হবে ইলা ফরাজা ই্কা ওকাদেমা মাহবুব হুবাল এখন সে মক্কা আসলো ওদেরকে অনুরোধ করে বললো আমরা তো মক্কা তোমাদের এত মূর্তি আছে আমাদের তো একটা মূর্তি দিয়ে হবাল হোবাল নিয়ে আসছে ও যাহি জাফিল কা আর এই কাবার ভিতরে ঢুকাই দিয়েছে একদম ও দা আহ আহ মক্কা ইলা শেরকে বিল্লা এই এসে সেসাম দেওয়া শুরু করে দিল এই দিনে ইব্রাহিমকে পরিবর্তন করে ফেললো ঢুকিয়ে দিলেক ঢুকিয়ে দিল্লা সে যখন বলে এটাই তো ঠিক হবে অলি আল্লাহ তো সে তাদের কাছে কাজে তার কথা তারা গ্রহণ করে ফেললো মক্কাবাসীরা সবাই সেরেকের দিকে চলে আসলো সবাই মক্কা তার কথা সারা দিল সবাই না হলো মেজরিটি ফি আহলুল আর ফিদিন আশেপাশে যত শহর আছে তারাও তারা ফলো করে তারা ফলো করা শুরু করে দিল এরপরে আস্তে আস্তে আরব উপদ্বীপের অনেক জায়গায় এভাবে সেরেক ছড়িয়ে পড়ল ওকে তো এভাবে করতে গিয়ে তারা এখন সেরেক তাদের দিনে ঢুকল কিন্তু স্টিল কিসে কিছু তাদের মধ্যে কি আছে ইব্রাহিম আল্লাহ সামের দিন তো কিসে এখনো আছে অনেক ঘটনা আসবে আব্রাহ যখন অ্যাটাক করেছে আব্দুল মোতালে বলে যে আব্রাহ তাকে ডাকল সে বলে যে তুমি কি চাও এ কথা বলে না যে আল্লাহর ঘরটা আমারে আক্রমণ করো না বলে যে আমার যে উঠগুলো ধরে নিয়ে আস ছাগলগুলো ওগুলো ফেরত দিয়ে দাও তা আব্রাহা কি বললো আমি তো মনে করছি তুমি অনেক বড় লিডার আব্দুল মোত্তালেব আল্লাহর ঘরে যাতে অ্যাটাক না করা হয় তোমাদের পবিত্র ঘর এইটার ব্যাপারে বলবা তুমি বলা তোমার গরু ছাগল বা উঠে আসা এত বড় ঘরে চিন্তা নাই আমি তো উঠে মালিক কিন্তু ঘরের আল্লাহ আরেকজন আসেন তিনি যদি চান সেটা তিনি হেফাজত করবেন আমাকে তুমি আমার উঠগুলো দিয়ে যাও তো তাতে বোঝাই গেল যে আল্লাহ যে একজন আছে। এটা তারা জানে একজন আব্দুল মোত্তার তার এক ছেলের নাম রেখেছে আবদুল্লা আবার আরেক ছেলে নাম আব্দুল সন্তান দাস তো আল্লাহ আছে মূর্তিও আছে এভাবে করে তারা দিন ইব্রাহিমের কিছু অংশ আছে আর কিছু অংশ তাদের মন গোড়া পরিবর্তন করে সেরেক বেদাত ঢুকিয়ে দিয়েছে এমনকি তারা যে সমস্ত বেদাত করেছে এবং সেরেক ঢুকিয়েছে তার মধ্যে একটা হলো তালবি লব্লা পরিবর্তন নিয়ে এসেছে গোত্র তারা যখন মক্কা শাসন ভার পায় তারা তখন এড করলো শেরেকের তালবিয়া কিভাবে তারা শুরু করলো লাভ ভাই কালাক লাভ ভাইকে তো আছে আপনার কোন আল্লাহ ইল্লা শরিকা তবু ওই শরীরটা যেটা আপনি ঠিক করে নিয়েছেন তামলিক ওই শরীর যে এমন শরিক আপনার মতো বরাবর না ওই শরীরের মালিকানাও আপনার হাতে আর এই শরীর যদি কিছু মালিকানা তার কোনো জিনিস থাকে সেই জিনিস এবং সেই নিজে সব আপনার মালিকানার ভিতরে আছে তার মানে এগুলো সবগুলো ছোটখাটো মহাবুদ্ধ আপনি কিন্তু বড় ঠিক আছেন সেই ব্যাপারে আমরা কম্প্রোমাইজ করছি না হিন্দুদের সবচেয়ে বড়টা ঈশ্বর আর বাকি অনেক দেবতা আছে ঠিক এই লাইনে তাদের সবচেয়ে অন্যতম আরেকটা বড় নাম করা মাহবুদ বা মূর্তি ছিল একটা তো শুনলাম আমরা হবল মক্কার ভিতরে কাবাঘরের ভিতরে ঢুকানো আছে আর এ ছিল এবং লানাথের মধ্যে শুনেছি তার মধ্যে মানাত একটা কেন আল্লাহ সাহেবের বাহারে বে কোদাই এটা আরব সাগরের তীরে ছিল মক্কা মদিনা মাঝখানে প্রায় সমস্ত আরবরা এটাকে খুব সম্মান করতে এবং সেখানে তারা তীর্থ পালন করতে মানে এক রকমের হজ করতে সেখানে তারা আসতেন এরপরে ছিল লাথ এটা ছিল তাইফ বাসীদের বড় মূর্তি আর এটা ছিল অজ্জা এটা ছিল ওয়াদি নাখলা যেটা মক্কা এবং তাইফের মাঝখানে একটি শহর এরপরে এইগুলো বড় বড় কতগুলো মূর্তি এছাড়া তাদের অগুনিত মূর্তি পেয়েছেন তাই কাবাঘরের ভিতরে তিনশো ষাটটি পেয়েছেন এক কাবাঘরের ভিতরে তিনশো ষাট আর প্রত্যেক কবিলায় গোত্রে উপগোত্রে বিভিন্ন জায়গায় বাজারে ঘাটে হাটে মাঠে সব জায়গায় বিভিন্ন মূর্তি দেশয়লাভ করে ফেলেছে এই জন্য যখন নবী করিম সাল্লাম বলে তারা কেমন একজনের কেমনে ঠিক রাখবে সব আজ্লাহ ইনুয সব মাবুদ ফেলি দিয়ে কয়ে একমাত্র এক মাহবুদ আশ্চর্য কথা চলবে কেমনে তারা আশ্চর্য হয়ে গেল এইভাবে সেরেক গোটা আরব দেশের গলিতে গলিতে ছড়িয়ে পড়ল। তাহলে কিভাবে আরবদের মধ্যে এই সেরেকের প্রচলন হলো ইব্রাহিমের সন্তানের মধ্যে এখানে একটা বড় শিক্ষা কি জানেন বাপ দাদা চৌদ্দ গুষ্ঠী অনেক বড় বুজুর্গ ছিলেন কামেল ছিলেন তারপরে তা চৌদ্দ গুষ্ঠী আস্তে আস্তে নামতে নামতে কোন দিকে গিয়েছে তৌহিদের মধ্যে আছে না সেরেক গিয়েছে ওই যে বড় বলিয়ালা জেনেছিলেন তার মাজার হয়ে গেছে এই কড়াইয়ের বংশ ইব্রাহিম সালামের দিনের মধ্যে থাকতে পারলো না এই আল্লাহ তালা বলেছেন যারা জালিম হয়ে যাবে তাদের সঙ্গে আমার এই চুক্তি নাই দিনের পাহারাদার দিনের দিনের নবুও তাদেরকে দেব হতে পারে না এটা ইব্রাহিম আলাহালের সঙ্গে শুধু নয় এমনকি আমাদের কাছে তাই না এখন আলে বাইতের গোষ্ঠী বিভিন্ন যেতে যেতে তারাও ঠিক একই অবস্থা হয়ে গেছে অনেক ক্ষেত্রে সেদিক বেদাতে লিপ্ত হয়ে গেছে বাইতে এই জমানার মধ্যে আর আগের জমানা না কয়েক জেনারেশন বহু জেনারেশন একদম শহীদ দিনের উপর ওনার থেকে ছিলেন কিন্তু এখন বিভিন্ন জায়গায় তারা ইয়া মানে অন্য অন্য জায়গায় দেখা যায় যে তারা আলে এর দাবি করে তাহলে বোঝা গেল যে অলি অল্লা সন্তান হইলে তার চোদ্দ গোষ্ঠী তার দশ বারো তেরো চোদ্দ বিশতম গোষ্ঠী ওইটা বিক্রি বিক্রি করে করে খায় কিন্তু দিন থেকে সরে যেতে পারে এটা আমাদের জমানায় তার প্রমাণ পাওয়া যাচ্ছে এবার আসুন আরো কি কি এই ইব্রাহিমের দিনের মধ্যে ঢুকলো একটা তো আমরা সেরেক পেলাম ল মানাতগুলো ঢুকিয়েছে এরপরে আরো অনেক কিছু তারা করেছে করতে করতে দিনের মধ্যে এমন পরিবর্তন এসেছে যেমন এই তা মূর্তি তারা কিভাবে বাদাত করতো চতুর্দিকে ওদের যেখানে যেখানে রাখা হয়েছে ওদের পিছনে আবার তাওয়াফ করত। এবং তা সাতবার তা অফ করে আফ্রিকা এশিয়া বিভিন্ন জায়গায় এগুলো আছে এগুলো তারা শুরু করে দিয়েছিল কি তারা তীর্থ মানে হজ করতে যেত অমুক তা মাজারের হজ করবে তারা অমুক মূর্তির হজ করতে যায় এরপরে তারা অনেক খাবার দাবার সেখানে দিয়ে আসতো যে মূর্তি এগুলা খাবে খাবার কবল করবে যেই কনসেপ্টটা এখন বিভিন্ন মূর্তি আলাদা কাছে আসে আসে না হিন্দু ধর্মে বিভিন্ন চাইনিজদের বিভিন্ন ধর্মে দেখবেন তাদের ওই এবার খানা ঘরের মধ্যে খাবার দিয়ে আসে এগুলো তাদের মা নাকি খায় অথচ আমরা দেখি সবগুলা পোকামা করে খায় এরপরে কিছু জানোয়ারকে তারা ওয়াকফ করে দিত এগুলাকে কেউ খেতে পারবে না এগুলার উপরে কেউ সওয়ার হতে পারবে না এগুলাকে কোন কাজে লাগাতে পারবে না এগুলা আল্লাহ রহস্য সার ছেড়ে দিয়েছে এগুলা খুব মোবারক জিনিস এরকম করে কিছু তারা নিয়ে এসেছিল। তারা আর কি করত এক ধরনের ভাগ্য পরীক্ষা করতো কিভাবে এটাকে বলা হয়তো আজলাম তো তারা এগুলা নিয়ে কেউ কেউ বসে থাকতো এক ধরনের লটারির মতো আর কি আমি এই কাজটা করব। আমার ছেলেকে বিয়ে করবো অমুক জায়গায় ঠিক আছে কিনা আমি বাণিজ্য সফরে সেরিয়ে দেশে যাব আমরা যে এস্তে খারা করি তাদের এস্তে খারা হলো তো এখন এই জন্য তারা রেকের কি করে সেখানে তিনটা এই কার্ডের মতো আছে আর কি প্লে করে তো এই তিনটা একটার মধ্যে থাকে নাম আর একটার মধ্যে থাকে লাগে থাকে ওফল তো এখানে ওটা খেলতে হয় খেলে কার্ডটা খেলে যারা ওইগুলা করে তারা কিছু পুরোহিত ওরা আবার ওই ইয়ে নেয় কি এটার জন্য ফি নেয় ভালো ইনকাম হয় আর কি। তো যখন যে আমি এই কাজটা করবো ঠিক আছে কিনা তখন তখন এটা চক্কর মতো ঘুরায় তখন বেরিয়ে যখন যদি কারে বেরিয়ে আসে না ওকে তাহলে ঠিক আছে যাও তুমি কাজ করো পজিটিভ আর যদি আসে ওই কাটা বেরিয়ে আসে তাহলে করব না আর গোফল যে হ্যাঁ না কোনোটাই আসলো না মাঝখানে আসলো যে মানে এটা কি কি বলা যায় হিডলেস গোফল মানে হিডলেস এটা কোন ক্লিয়ার আনসার আসে নাই তো আবার পয়সা দেয় ব্যবসা বানিয়ে রেখেছে গণক জাদুকর এদের প্রতি প্রচন্ড ভক্তি বিশ্বাস ছিল তারা গায়েব জানে এগুলো তারা সব সবসময় এই সমস্ত কুসংস্কারে লিপ্ত হতো এইগুলো সারা তারা কোনো কাজ করতো না এমনকি তেয়ারা করতো তেয়ারা করা মানে ঘরে থেকে বের হয়েছে এখন যদি দেখে যে একটা পাখি ডান দিকে গিয়েছে তাহলে যাত্রা শুভ এবার যাওয়া যায় আর বাম দিকে জড় দিয়েছে পাখিটা বা জানোয়ারটা যাত্রা নাস্তি তা আমাদের পঞ্জিকার মধ্যেও কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি হিন্দু ধর্ম থেকে আসা এই পঞ্জিকে আমাদের মুরব্বীরা খুব যত্ন সহকারে আমল করেছেন পড়ছে কার মনে আছে কিনা আমি তো আমাদের ঘরে ডেট ডুট রাখার জন্য রাখা তখন তো ক্যালেন্ডার ছিল না শুভ যাত্রা কিন্তু কি কি লক্ষণ গুলো আছে কোন হিন্দু ধর্মের অনেক কিছু ওই ওখান থেকে এসেছে হ্যাঁ ওই তো পুঞ্জি মানিপঞ্জিকা ওকে এরপরে হলো কড়াইশ ধরনের লোকেরা আরেকটা করেছে যে তারা কতগুলো ভালো জিনিস ছিল যেমন তাজিমুল বাইদালেফা এগুলা সব কিছু ছিল তখন হজ হতো সমাজেও হয়। তারা সেখানে সবকিছু করছে আর করছে পাথর মারা ইত্যাদি কিন্তু এর মধ্যে কোরআশরা আস্তে আস্তে করে কিছু বেদাতেরেক ঢুকিয়ে দিয়েছে কোরআশ বংশ লোকরা নাহনু বনু ইব্রাহিম ও আহুল হারাম ও উল্ল বঈদ ও কাু মাক্কা আহাদ মিনাল আরব মেসলে হাক্কেরা জালেনা অমান জালাতেনা আমরা হলাম অত্যন্ত শরীফ বংশের লোক আমরা হচ্ছে ইব্রাহিম আলাইসেনের গোষ্ঠী এবং আমরা হারমের বাসিন্দা এবং আমরা এই ঘরের আল্লাহর ঘরের দেখাশোনা করা দেখভাল করার দায়িত্ব মক্কা শহরের অধিবাসী হওয়ার কারণে আমাদের আর সমস্ত নন মক্কান লোকরা নন কোরাই একই স্ট্যাটাস হতে পারে না কাজেই তারা বলতে আমরা হচ্ছে হোমস আমাদের পরিচয় হোমস মানে আমরা মক্কাবাসী ওষুধ কাজেই আমরা হজ করতে গেলে আমাদের হারাম এরিয়ার বাইরে হালালে যাওয়া ঠিক হবে না এগুলো নন হোমস লোকেরা যাবে এই যে আরাফাত হজের মেইন কাজ এটা হলো হারাম এরিয়ার বাইরে কিন্তু হারামের ভিতরে হলো মিনা এবং মুজালেফা আরাফাত হারাম এরিয়ার বাইরে ছোট্ট হারাম এরিয়া যেটা আছে কয়েক বর্গ মাইল তার মধ্যে আমাদেরকে বেরিয়ে আসতে হয় আরাফাতে মূল কাজ যদি এটা হারাম বাইরে তারা বলে আমরা ওখানে যাওয়া ঠিক না তারা মিনা থেকে আসে তারা আরাফাতে যায় না। আরাফাতে যাবে সব যারা নন মাখান তাদের জন্য আমরা এত শানদার লোক আমরা হারামের ভিতরে থাকতে হবে এই একটা উল্টাপাল্টা কাজ করলো এই জন্যই আল্লাহতালা যখন হজ ফরজ করেছেন তখন তিনি করাইশ বংশের লোকেরা তো অনেকে এই ব্যাপারে হজ করতেছে মক্কা বিজয় পরে রসুল যখন হজ করবেন তখন তো তিনি কোথায় যাবেন আরবরা মনে করে দিয়েছে আমাদেরকে আল্লাহ তালা কোরআন আয়ত নাজির করলেন কি সেখানে তোমরা যাও হজে ক্যাম্প করার জন্য সেখান থেকে মুজালে আসো যেখানে সবাই যায় ওখানে যেতে হবে আল্লাহ আল্লা ঠিক করে দিলেন যেতে হবে সেখানে। এরপরে তারা আরো এই হারামের মধ্যে যখন তখন সেখানে যারা বাইরে থেকে আসবে তাদের কোনো খানা পিনা তারা এখানে আনবে না খাবেও না এই হারামের ভিতরে খানা তাদেরকে খাওয়াইতে হবে এত এত মানুষকে কিভাবে খাওয়াবে তখন তারা ঘরে ঘরে ট্যাক্স দিয়ে চাঁদা দিয়ে আদায় করে নিয়ে আসতো খাবার আর এগুলো ভাগ করে করে রেশনের মতো করে হাজি আর ওমরা দেখে তারা খাওয়াতো যে এগুলো এখানে বাইরের খানা আনা ঠিক হবে না এগুলোটা পাল্টো আর কি সব মন গড়া মন গড়া যিনি দিনে মেধে দেয় যেমন অনেক কিছু আছে কোন কোনো মাজারে গেলে কি বলে জুতা নিয়ে আসতে পারবেন ওই ওখানে রেখে আসেন আপনি জুতা বগল তলে করে নবী করিম সাল্লার সামনে কবর জিয়াঁদ করলে সরিয়ে আপত্তি আছে কোনো আপত্তি নেই আপনি জুতা হারিয়ে যাওয়ার ভয় হাতে করে যদি নিয়ে যান আল্লাহর ঘরের পর জুতা নিয়ে ঢুকা যায় আর ওই মাজারে ঢুকা যায় কিভাবে দেখছেন মানুষ এইভাবে দিনকে নিয়ে যারা ব্যবসা করে তারা এগুলো আবিষ্কার করে এরপরে তাদের আরেকটা হল যেমন মক্কাওয়ালাদের কাপড় ছাড়া আর অন্য কোন কাপড় গায়ে দিয়ে হারামের মধ্যে তাওয়াফ করা যাবে না বাইরে থেকে যারা আসবে তারা হয়তো মক্কাওয়ালাদের কাপড় কিনবে ধার করবে আর না পাওয়া গেলে কি করবে না পাওয়া গেলে তাদের কাপড় যেটা দিয়ে করতে পারবে আরেক মশালা বের করছে ফেকের মশালা যে ওইটা যদি দিয়ে যদি করে তাহলে সেই কাপড়টা তা অফ করার সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে আরেক কাপড় পরবে এই কাপড় আর কোনোদিন জীবনে গায়ে দিতে পারবেন না জায়জ হয়ে যাবে মন করা মশালা এরপরে কেউ যদি বলে যে আমার তার কাপড় নাই এটা যদি আমি দিয়ে তা অফ করি তাহলে তো আমি যদি এখন এটাকে ফেলে দেই আমি গায়ে দেবো কি তখনকার লোক তো এত বৃত্তশালী ছিল না তাহলে বলে যে ঠিক আছে তাহলে তুমি দরকার ল্যাংটা তাও অফ করো নগ্ন ভাবে আর মহিলাদের জন্য একটা ড্রেস ঠিক করে দিল যে মহিলারা পুরো কাপড় পরে তাও করতে পারবে না তাদের একটা তাও কিরকম পরবে যে একটি ছোট খোলা জামা পরবে শুধুমাত্র উপরের থেকে একটা শার্টের মত করে খোলা একটা জামা পরবে আর কিছু থাকবে না এখন তো অনেক কিছুই দেখা যায় এখন মহিলারা তাও করে আর তারা একটা কবিতা আবৃত্তি করে তাও এর মধ্যে আলিয়া মাইয়বুবাদুহাম যে আজকে তো অনেক কিছু বাইর হয়ে যাবে দেখা যাবে পুরোটাই বাইরে যেতে পারে বা আংশিক বাইর হইতে পারে যাই বাইর হয় কিন্তু ওটা দেখাকে আবার আমরা হালাল মনে করি না তার মানে তোমরা চোখকে সাবধান রাখো আমরা একটু তো এভাবেই তাও করতে হবে সব মন গোড়া ধর্মের মধ্যে মন গড়া জিনিস ঢুকায় এবং আপনি দেখবেন যারা বেদাতের তরিকায় যায় তরী যায় তারা ধর্মের মধ্যে এমন কিছু মন করা জিনিস ঢুকিয়ে দেয় যেটা কোনোদিন নবী করি ইম সাল্লা আনেননি আবিষ্কার করে সেই মৃত্যুর পরে চেহেলাম হবে মৃত্যুর পরে আর কি হবে চল্লিশ হবে মৃত্যুর পরে কি হবে এই জোগাড় করছে এক একটাই এত গুরুত্বপূর্ণ সেন্নি হবে এইভাবে করে ছড়িয়ে দেওয়া হয়েছে যেগুলো এই শরীয়ত প্রণেতা নবী করিম সাল্লাহ আসলাম কখনো আনেননি এরপরে তারা যখন তাওয়াফ এবং জেরাত করে যেত এহরামের অবস্থায় এহরামের অবস্থায় ঘরে ঢুকতে হলে তারা ঘরের মেইন দরজা দিয়ে ঢুকতে পারবে না আরেক মশালা জোগাড় করেছে আরেক সেক্ষেত্রে জোগাড় করেছে কি করতে হবে যে হয় পেছনের দরজা দিয়ে যেতে হবে অথবা ঘরের স্বাদে উঠে কোনো ছিদ্র বের করে ওখান থেকে ঘরে ঢুকতে হবে মানি তাক ও তুলবুই তামিন ঘরের মধ্যে ঢুকার জন্য সাদের উপর দিয়ে ছিদ্র করে ওখান দিয়ে দাম করে ঢুকতে হবে এর মধ্যে কোনো নেকি নাই নেকি হচ্ছে কোন্টার মধ্যে যার ভিতরে তাকুয়া আসে আল্লাহ ভয় আসে কাজেই তোমরা ঘরের মধ্যে দরজা দিয়ে ঢুকো উল্টাপাল্টা দরকার নাই ওকে এইভাবে বিভিন্ন রকমের উল্টা কত কিছু করে তারা তাদের ধর্মকে নাশ করে দিল ইব্রাহিম আলসাহ ধর্মের মধ্যে পরিবর্তন নিয়ে আসলো এর এরপরে দেখা যায় যে অনেক কিছু আছে ও যেটা আগে বললাম যে আল্লাহ কেউ চিনে আল্লাহ কেউ চিনে আল্লাহ বলছেন যে তারা জিজ্ঞেস করেন আকার জমিন কে সৃষ্টি করেছে সাইয়া কুল্লা এটা জিজ্ঞেস করলে তারা বললে কে আল্লাহ তাহলে তাদেরকে মূর্তি গুলার এ বাদ কেন করো লেবুনা ই তারা আমাদেরকে আল্লাহর কাছে একটু নৈকট্য অর্জন করার জন্য একটু আমাদের কাছে সরাসরি আল্লাহর কাছে যাওয়া এত সাহস একজনকে ধরো তার তরিকায় পার হয়ে যাবা একই জিনিস রিপিট হচ্ছে এই উন্মতের মধ্যে হ্যাঁ বাবা পার করে আচ্ছা এভাবে করে করে তারা বিভিন্ন জিনিস তারা নিয়ে আসলো এবং এইগুলো ইব্রাহিমকে একদম বিকৃত করে ফেলল বিকৃত করে ফেললো এভাবে মূর্তি ছড়িয়ে পড়লো তবে তখনও কিন্তু আরব দাস এই মক্কাতেই কোরআদের ভিতরে অল্প কিছু লোক ছিল যারা হারিয়ে গেছে তাদের কাছে আল্লাহর ইবাদত কেমন করতে হয় নামাজ কেমনি পড়তে হয় ইব্রাহিম আলাই সালামের ইসমাইল আল্লাহ সালামের কথাগুলো তাদের কাছে আর নাই কিন্তু তারা এ শেরে করেনি তারা জানে যে ঠিক না এরকম যারা ছিলেন তাদেরকে বলা হতো আহনাফ মুক্ত ছিলেন তারা তাদের মধ্যে অন্যতম ছিলেন কে নবী মোহাম্মদুর রাসুল্লা সাল্লাম জীবনে কোনো মূর্তির কাছে মাথা নত করেননি এরকম অনেক হানিফ ছিলেন বিভিন্ন জায়গায় তা কিন্তু তারা জানতেন না স্বয়ং মোহাম্মদ সাল্লি সাল্লাম জানতেন না আল্লাহ তো আসেন কিন্তু আল্লাহকে ডাকবো কেমনি কারণ ওই ইব্রাহিম আলাহিসাল্লামের ইসলামের শরীরটা অলমোস্ট মুছে গিয়েছে আল্লাহ তালা যখন করে দিলেন তখন আল্লাহ তালা ওনাকে শিখিয়ে দিলেন জিবরি আলিয়া শিখাতে কিভাবে নামাজ পড়তে হয় তা এইভাবে করে তাদের মধ্যে মিক্স আপ হয়ে গেল অনেক তারা জানতো এই ঘরের মালিক আল্লাহ এই ঘর বানিয়েছেন ইব্রাহিম আল্লাহসাল্লাম কিন্তু এটা সত্ত্বেও তাদের মধ্যে এই সমস্ত খারাপ জিনিস ঢুকে পড়লো